বাংলা মানবতা সমাধান সম্মানিত দর্শক মন্ডলী গত চারটি বৈঠকে আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলমিনের নাফর মানে অর্থাৎ গুনা এটা কি এবং গুণাহ কত প্রকার এবং এই গুনার পরিণতি এবং গুনা থেকে মুক্ত হওয়ার কিছু উপায় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আজকে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা নিয়ে আসব সেটা হলেই আমরা কিভাবে জান্নাত অর্জন করতে পারব। কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারব তো বলেছি যে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 আজকে শুনি জান্নাত পাওয়ার একটা পথ আমরা খুঁজে পাবো তিনি আখ্যায়িত করেছেন বলেন যে আল্লাহ নবী সালামকে জিজ্ঞাস করা হয়েছে যে আখবির ঈদ আমি জান্নাত পাবো এবং জাহান্নাম থেকে মুক্তি পাবো বড় সুন্দর প্রশ্ন করেছেন যেই প্রশ্ন আমাদের প্রত্যেক মমিনদের মধ্যে হইতে এই প্রশ্নটি আসা দরকার এবং প্রত্যেক মমিনের এই প্রশ্ন হওয়া দরকার যে আমরা সেটা হলেই যে আমাদের জেনে রাখা দরকার যে তোমার পা যেরকম তোমার জুতোর ফিতা একেবারে কাছে জান্নাত তোমার একেবারে কাছে তার অর্থ হলো এই যে আমরা কখনো এটা মনে করব না যে আমি কোনো করছি। এর বিনিময়ে জান্নাত পাবই পাবই এমন হতে পারে যে শত নে কাজ করার পরেও শেষ মুহুর্তে একটা অন্যায় করার কারণে আমাদের সকল যাবে। ঠিক এর মুিক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 অনেক সময় ছোট্ট একটা গুণের কারণে মানুষ কখনো আল্লাহর একটি কালেমা বলে একটি কথা বলে লাইবালী রাহা বালান যে একটি কথা বলার লাইউবালি তার কোনো পরোয়াও নেই তার ইচ্ছাও নেই হঠাৎ করে কোন একটি কথা সে বলে ফেলে দেয় বলছেন সে একটি কথা বলার কারণে যেহেতু সন্তুষ্টির কথা বলে আল্লাহর গজবের কথা বলে যে কাজটি আল্লাহ পছন্দ না যে কথা আল্লাহ পছন্দ করে না এ ধরনের কোন একটি কথার বলার কারণে ইয়াহি বিহা ইলান একটি কথার কারণে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করব তাহলে জীবনে শত গুনা থাকার পরেও শত অন্যায় থাকার পরেও আল্লাহ পাক যদি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 একটি কাজের বিনিময়ে অনেক সময় জান্নাত পাওয়া যেতে পারে আল্লাহ নবীন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি সারা জীবন আল্লাহ করেছে সে কোনো মরুভূমি এলাকায় সফর করছিল অবস্থায় একটা কুয়ার পাশে যে সে নিজে সেখানে পানি পান করেছে এবং সেখানে দেখতে পেয়েছে যে একটা কুকুর পিপাসায় সেখানে তার জিব্বাটা বের করে যান চলে যায় চলে যায় এমন অবস্থায় দেখতে পেয়েছে তো তার ভিতরে একটি মায়া আসছে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 মুসলমানের বিরুদ্ধে সে অস্ত্রোপচার করে তাহলে ওই ব্যক্তির পরিণাম কি হবে এবং ওই ব্যক্তির ঠিকানা কি হবে আমি বলছিলাম জান্নাত অতি অতি নিকটে নিকটে তো জাহান্ন দিয়ে জানতে পারলাম যে অনেক সময় ছোট্ট একটি কাজের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিতে পারেন ঠিক তেমনি ছোট্ট একটি অপরাধের কারণেও আল্লাহ পাক জাহান্নাম দিতে পারেন এ বিষয়ে একটি উদাহরণ নবী মোহাম্মদুর রসুল্লা সাহাশালাম বলেছেন যে দুইজন বন্ধু ছিল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 तो आल्लर का जानी आल्लापूर्ण आल्ला पा इख्तीय ओ बि कथा बोलते मिस्टेक खासारा हम आल्ला पा जार विषय कसम खे क्षमा करें आल्ला क्षमा कर दिए তো এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানতে পারলাম যে আমাদের প্রত্যেকের যেমন জান্নাত পাওয়ার আশায় যে আমরা আমল করব এই আমলের ভরসা নয় বরং আমাদের পক্ষ থেকে তৌফিক আমাদেরকে পেতে হবে এবং তার ওসিলা তালাশ করতে হবে তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো আল্লাহর ভয় করো তাহু ইলাইহিলা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 যে হাদিসে আমাদের জান্নাতে পাওয়ার সকল পথ সেখানে আসে আল্লাহ বিভ্রান্তিতে ছিল তখন আল্লাহর অন্তিম কিতাব নাজেল হচ্ছিল এক পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে ंग विधानोटी कोटी, -कोटी लोकर जीवन दृष्टि परिवर्तन कर दिल देख कुरान आलो शुक्रवार मंगलवार रत साढ़े आठटाय बांगलेशे और रत आठट भारत पीस टी बांगलाय তিনি যখন মিরাজে গেছিলেন তখন আল্লাহ রবীন্দ্র তার সঙ্গে কথা বলেছিলেন যার সমস্ত জীবন অনুকরণীয় বললেন যে এসো তোমরা আমার কাছে একত্রিত হও देख रसुल्लामेर जीवन प्रति शुक्रवार चारे बांगे और विंगल একমাত্র আত্মসমর্পণ যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসুল রসুলের অনুসরণ যখন নামাজের অর্ডার হচ্ছে তখন নামাজ যাচ্ছেন মহাব্বতের সঙ্গে সেটা করতেছেন শিল্প থেকে যারা শিরিক করতেছেন এবং যারা এ থেকে সিরিকের সঙ্গে সম্পৃক্ত এ থেকেও আপনি সম্পর্ক ছিন্ন করছেন তখনই কিন্তু আপনার কেন আল্লাহর সুন্দর নাম নিয়ে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরকাত বিরতির পূর্বে যে বিষয় আলোচনা করছিলাম সেটা হলেই যে আমরা সকল ধরনের গুণা থেকে দূরে রাখব। এবং আমরা জাননাতে যাওয়ার পথ খুঁজব এবং জাননাতে যাওয়ার পথ এবং আমল আমরা করার চেষ্টা করব। সে বিষয়ে বলছিলাম যে অনেক সময় অধিক করেও জান্নাত না পাওয়া যেতে পারে আবার অনেক সময় অল্প ছোট একটি এবাদত করেও জান্নাত পাওয়া সম্ভব তো আপনাদের সামনে মাহাজ জাবাল জবাল রাজিয়াল্লাহ তাল ওই হাদিস তো উনি বলছেন আল্লাহ নবী সালামকে জিজ্ঞাসা করেছেন একজন ব্যক্তি একটি বড় প্রশ্ন করেছো বড় বিষয়ে প্রশ্ন করেছো কারণ আল্লাহুল্লা আর এটা অত সহজ কাজ নয় এবং তার জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ সেটা আমাদেরকে অবলম্বন করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে পথ গুলি দিয়েছেন আল্লাহ নবী যে পথ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে তো আল্লাহ নবী বলছেন তোমার প্রশ্নটা সুন্দর প্রশ্ন তবে শুনে রাখো এর উত্তরটা জন্য তোমাকে কি কাজ করতে হবে সেই আ তুমি আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরিক করোনা মনে রাখতে হবে যে আল্লাহর এবাদত ছাড়া জান্নাত পাওয়া যায় না এবং এটাও জানতে হবে যে এবাদতের মধ্যে যদি শিরিক থাকে তাহলে ওই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন যে তোমাকে এরপরে উনি বলছেন ও তুকি মুসালাদ তোমরা করবা, তকি মুসালাদ তুমি সালাত কায়েম করবা তুমি নামাজ পড়বা তার অর্থ জান্নাত পাওয়ার জন্য নামাজ না পড়ে জান্নাত পাওয়া সম্ভব নয়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 তবে উনি বনাস হিসাবে অর্থাৎ তিনি তো জিজ্ঞাসা করেছেন জান্নাতে যাওয়ার পথ বা জাননাতে যাওয়ার আমল সম্পর্কে বলুন আল্লাহ বলছেন যে একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য এটাই তার জন্য যথেষ্ট তবে আলা আদুল্লুকুম আলা আবু আবিল খালির আমি তোমাকে আরো কিছু ভালো কাজ সম্পর্কে কি বলবো না তো তিনি বলেন হ্যাঁ হে আল্লাহাম আরো কিছু ভালো কাজের কথা বলুন তার অর্থ হলো এই যে এটা হলো অতিরিক্ত কাজ জাননা পাওয়া যাবে এবং অনেক ক্ষেত্রে যখন এগুলি কাজের ভিতরে ত্রুটি থাকবে তখন এই বাকি যেগুলি কাজ আছে এটা সেই গ্যাপটাকে পূরণ করে দিবে যেমন আল্লাহ বলেছেন কেয়ামতের দিনে বান্দাকে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং নামাজ যদি তার কম রয়ে যায় নামাজ যদি কাজা হয়ে থাকে তো আল্লাহ তালা বলবেন যে তার নফল এব সম্পর্কে দেখো তার কি নফল নামাজ আছে যদি নফল নামাজ থেকে থাকে তাহলে সেই নফল নামাজটিকে মর্যাদা দিয়ে তার এই ঘাটতিটাকে পূরণ করার চেষ্টা করবে তাহলে বুঝে আসলো যে অনেক সময় বললেন হে মাস তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে আরো কিছু বাড়তি কাজ করতে পারলে তোমার জন্য উত্তম সে বাড়তি কাজটা কি উনি বললেন আর সৌম রোজা একটি ঢাল স্বরূপ রোজা ঢাল এটা রোজা ফরস রোজাও হতে পারে এবং নফল রোজাও হতে পারে ফরজ রোজার কথা তো আগে বলেছেন কথা সুমার রমাদান রমজান রোজা রাখতে হবে তো এখানে বলছেন যে জাহান নাম থেকে মুক্তি পেতে গেলে আরো কিছু নফল রোজাও রাখো নফল রোজা সেটা যে আমি ইচ্ছা করে রাখবো তা নয় শরীয়ত যতটুকু আমাদেরকে শিখিয়েছেন যেমন আরাফার দিনের রোজা আসে ঠিক তেমনে আশুরার রোজা আছে ঠিক তেমনে প্রত্যেক সাপ্তাহিক রোজা আছে সোমবার এবং বৃহস্পতিবার মাসিক রোজা আসে তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা উনি বলছেন সদকা করবা জাকাতো দিতে হবে ফরস কিন্তু আরো কিছু নফল সাদকা করতে হবে এই সদকাটা মানুষের গুণাকে এমন ভাবে নিভিয়ে দেয় এমন ভাবে মুছে ফেলে দেয় যেমন নাকি পানি আগুনকে নিভিয়ে দেয় এরপরে বলছেন সালাত ফরজ এটা তো আমাদেরকে আরো কিছু বোনাস পাওয়ার জন্য আমাদেরকে রাত্রির তাহাজত নামাজ পড়তে হবে মনে রাখতে হবে আল্লাহ নবী সালাম উনি নিয়মিত তাহাজত পড়তেন এবং তাহাজত পড়ার জন্য ওনার উপর আল্লাহাক ফরজ করে দিয়েছিলেন মুজাম্মিন এত বেশি দাঁড়িয়ে দেরে উনি সাজাই করতেন কি ওনার পা মোবারক ফুলে যেত তার অর্থ হলো যে আল্লাহ নবী সালাম যাওয়ার জন্য শুধু ফরস রোজার উপর ভরসা না রেখে উনি আরো তাহার্যত পড়েছেন আরো কিছু নফল নামাজ উনি আদায় করেছেন এরপরে উনি বলছেন হে মাজবিন জবাল আমি কি তোমাকে কোনো জিনিসের মাথা এবং কোন জিনিসের স্তম্ভ এবং কোন জিনিসের সবচেয়ে উঁচা স্থান সম্পর্কে বলবো না বলছেন বালাই আরসুল্লা বলেন উনি বলছেন রাসুল আসুল আমরি আল ইসলাম প্রত্যেক জিনিসের মূল হলো ইসলাম ইসলাম নেই তো আপনার কোনো এবাদত গ্রহণযোগ্য হবে না মূল ইসলাম সালাদ এবং তার যেটা ভরসা টিকে থাকবে সেটা হলো সালাত এবং সবচেয়ে উঁচু কাজ আল্লাহর কাছে সবচেয়ে যেটা প্রিয় কাজ সেটা হল আল্লাহ রাস্তায় জেহাদ করা এরপরে নামাজ সালাদ সাকাত হজ এবং নফল সালাদ এবং নফল শ্যাম এরপরে তাহাজ এসবগুলি এবাদত এগুলি জান্নাত পাওয়ার মাধ্যম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 করা ভিন্ন জিনিস আর এবাদতটাকে হেফাজত করা সংরক্ষণ করা এটা কি তো উনি ওনার জিব্বা মুবারক ধরেছেন এবং বলেছেন কুফ আলা হাজা তুমি এটাকে হেফাজত করো এটা হলো এই সবকিছুর মূল অর্থাৎ অনেক সময় এই জবানের মাধ্যমে একটি কথার কারণেই আমার এই সবগুলি এভাজত নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় এই জোবান থেকে একটি কালেমা বের করার কারণে আমার এই সবগুলি এবাজত যেরকম ধ্বংস হতে পারে ঠিক তেমনই আল্লাহ রেজামন্দি কোন একটি কথা বলার কারণে আল্লাহ পাক আমাকে জান্ন দিতে পারেন তখন সাহাব এ কালাম জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ নবীল হে আল্লাহ নবী সালাম আমরা আমাদের জোবান থেকে যা কিছু কথা বলি এটারও করবেন এটারও ধরপাকড় আল্লাহ আল্লাহ তিনি বলেছেন আল্লাহ নবীলাম বলছেন যে লজ্জাস্থান হেফাজত করার জিম্মাদার যদি কি আমাকে দিয়ে দেয় এবং তার জবানকে হেফাজত করার জিম্মাদারি যদি কেউ আমাকে দিয়ে দেয় আজমান লাহুল জান্না আমি তাকে জান্নাতের সুসংবাদ দিব এবং আল্লাহ নবী সাল সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে হে আল্লাহ নবী সাল সাল্লাম মানুষ সবচেয়ে বেশি কোন এবাদতের কারণে জান্নাতে যাবে আল্লাহ নবী সাল সাল্লাম বলেছেন তাকে আল্লাহি হসনুল খুলুক এবং আল্লা বলেছেন যে আল ফামুক আল ফরাজ অর্থাৎ জোবান মুখ এবং অল ফরাজ এবং লজ্জাস্থান আজকে আমরা যদি প্রত্যেকেই নিজের নফসের দিকে তাকিয়ে দেখি নিজের আমলের দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা আজকে যে ফেতনার মধ্যে লিপ্ত আছি সেই ফেতনাটা মূলত জবানের ফেতনা এবং লজ্জাস্থানের লজ্জাস আজকে আল্লাহ রকম নাফরমানি হচ্ছে এই সকল নাফরমানির পিছনে কারণ আছে হে মুসলিম ভাই। আমি আপনাদের সামনে গুনার বিষয়ে আলোচনা করেছি গুনার প্রকারের বিষয়ে আলোচনা করেছি এবং কিছু এবাজতের সম্পর্কেও আলোচনা করেছি এরপরে এই সকল গুণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে কি কাজ করতে হবে কি আমল করতে হবে এটাও আপনাদের সামনে এই হাদিস থেকে উপস্থাপন করেছি আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আল্লাপাক যেন আমাদেরকে সকল ধরনের গুণা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন এবং আল্লাহ পাক যেন আমাদেরকে এমন কিছু ইবাদত এমন কিছু কাজ আল্লাপাক যেন আমাদেরকে করার তৌফিক দান করেন যে কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন যেমন নাকি আমরা শুনলাম যে মাহবিন জবালু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 এবং এই ধরনের কিছু বাড়তি কাজ করা যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আপনাদের সবাইকে দিনের নেক কাজ করা তৌফি দান করুন ওয়াহির আলমিনামালাইকুম আরহামি বারকাত বলতে শুনেছি যে হে লোক সকল নবী করিম সাল্লাহ আলহ্লাম বলতেন আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ একটি উপত্যকা যদি দেওয়া হয় সে দ্বিতীয়টির আকাঙ্ক্ষা করবে